আর বিষয় যেটা বলছেন যে নিজে করব নাকি অন্যকে দিয়ে করাবো নিজের কোরবানি নিজে করাটাই উত্তম মুস্তাহাম এজন্য নিজে করবেন এবং আজকে সকালে আমি একটা মার্শাল জবাব দিছি যে একজন ভাই জানতে চেয়েছেন যে মহিলায় যদি জবাই করে কোরবানির বসে যায় যাবে কিনা। তো এই ব্যাপারে ব্যাপারেও লামাইকেরাম ফটোয়া দিচ্ছেন যে কোনো স্বামী তার পক্ষ থেকে নিজে কোরবানি করবে এটা হলো উত্তম স্বামী করতে পারতেছে না স্বামী অসুস্থ বা কোনো কারণে পাইতে চান তিনি যদি তার স্ত্রীকে বলেন যে তুমি আমার পশুটা জবাই করে দাও স্ত্রীর যদি সাহস থাকে এবং স্ত্রীর যদি জবাইয়ের মাছ আলা জানে এবং হেজাব রক্ষা করে তাহলে মহিলা জবাই করলেও করবানিস কোনো অসুবিধা নেই তাহলে ক্ষেত্রে ওই আলে মোলামা আইনে আমি ওই এক টাকা পাঁচশো টাকা দিয়ে জবাই করাতে হবে এটা ইসলাম বাধ্যতামূলক আরোপ করে না নিজের পশুটা নিজে জবাই করবে এটাই হলো উত্তম পদ্ধতি